শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমক শ্রীমকথিত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয় থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্য গাছ কেটে দাও আবার তার পরদিন দিন বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের আমি লোয়ই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা আমি আমি করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় ঢোল হয় জুতো হয় তখন খুব পেটে তবু নিস্তার নাই শেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈয়ার হয় সেই তাঁতে ধুনুরীর যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কীভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্য সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি হয়ে আমিও আমার এই দুইটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে সর, তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব সব তোমার জিনিস এ ভাব থেকে জ্ঞান হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগাঁয়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের দরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোন দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দিব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাব কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আরেকবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার তাঁকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাঁকে ডাকো বিদ্যা সাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। বলব শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাঁকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান ধরিলেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন মুলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কেবা জানে তেমন প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধর্পে শশী হয়ে বামন দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন আর বলছে স্বরদর্শনে না পায় দরসন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লো তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে যে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এহ এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানে রামনামের এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাহিতেছেন हमी दुर्गा दुर्गा माँ जदी मरी आखेरे ए दिने ना तारो केम जाए गो शंकरी